আনাস রাজিয়াল আল্লাহন হতে বর্ণিত নাবী সাল্লাহ সাল্লাম বলেছেন যদি রাতের খাবার পরিবেশিত হয় এবং ইকামত দেওয়া হয় তাহলে তোমরা আগে খাবার খেয়ে নিবে অন্য সনাদে আয়ুব নাফি রহমতুল্লাহ আলহী এর সূত্রে ইবনু উম রজি আহত আল্লাহন থেকেও অনুরূপ হাদিস নাবী সাল্লাহ সাল্লাম হতে বর্ণিত হয়েছে।